বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহি ওসালাম ও আলাই রসুলিল্লা আ আ আলাহ আলিহি ওসহাবিহি ওস্লাম তসলিম ইউমা বাদ আল্লাহর শপথ আপনি এমন এক সত্তার সাথে সম্পর্ক করছেন যিনি আপনার প্রতি আপনার মা থেকেও বেশি দয়াশীল সহি আল বুখারি ও মুসলিমের বর্ণনা আছে এক যুদ্ধের পর সাহাবিরা বসেছিলেন এবং তারা যুদ্ধবন্দীদের মধ্য থেকে এক মহিলাকে দেখতে পেলেন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 কিন্তু আল গফুর আর রহিম আল আফু এমনটা নন তিনি ভিন্ন মানদণ্ডে আপনাকে বিচার করেন এবং আল্লাহর উদাহরণই সর্বশ্রেষ্ঠ আল আয়াত কাজেই কখনো হতাশ হবেন না সাহি মুসলিমে আবু সাঈদ আল খুত্রি রাদি আনহু থেকে বর্ণিত একটি সাহি হাদিসে এমন এক ব্যক্তির কথা উল্লেখ করা আছে যে ৯৯ জন মানুষকে হত্যা করেছিল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 সেই ব্যক্তি খারাপ এলাকা ছেড়ে নতুন এক শহরে যাওয়ার পথে দুই এলাকার মাঝে এক জায়গায় মারা গেল তখন সৎ আত্মাগ্রহণকারী ফেরেস্তার এবং অসৎ আত্মাগ্রহণকারী ফেরেস্তাদের মাঝে এ নিয়ে ঝগড়া গেল আর আল্লাহ তখন তার সম্মানে জমিনকে এমনভাবে সংকুচিত করে দিলেন যেন সৎ আত্মা গ্রহণকারী ফেরেস্তারা তাকে গ্রহণ করতে পারে ভেবে দেখুন যেই লোকটি একশো জন মানুষকে হত্যা করল এবং তারপর তবা করল তার জন্য আল্লাহ জমিনকে সংকুচিত করে দিলেন তাহলে কল্পনা করুন তিনি আপনার এবং আমার জন্য কি করবেন যখন আপনি হতাশা অনুভব করবেন এবং আল্লাহর প্রতি নিরাশ হয়ে পড়বেন তখন আসহাবুল উখদুদের ঘটনা অর্থাৎ গর্তের অধিবাসীর ঘটনা স্মরণ করুন এটি ছিল একটি গণহত্যার কাহিনী যারা লা ইলাহা ইল্লাহ এই কালিমায় বিশ্বাস করত এবং তাদেরকে হত্যা করা হয়েছিল मशील बालक के हत्या कर संघटित अल्लाह हत्या बेपारे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 ता सरसि ते से फिर दिन और सम्भव ना हमें परोक्ष जदि मन एर कारण फिटनास सृष्टि होते हैं तरजा कर तर नाम दान सदा कराम उल्लेख कर खूब ही सहज आपनी आंतरिक भाव यह क्ज करल्लाहर कसम अल गफुर और रहीमता ग्रहण करबें তিনি তার বান্দাদের তবা কবুল করেন পাপসমূহ সমূহ মার্জনা করেন এবং তোমাদের কৃত বিষয় সম্পর্কে অবগত আছেন সুরা সুরা আয়াত পঁচিশ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন अल्लाहर चाहते सत्यवादी केय एक तहबा ग्रहण कर रूपान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 भलोरे आया चौद आल्ला बार बार ही गुणा करब बसि बसि गुना करते थकबे सृष्टि कर तरह स्वभाव कैमन कारण तीन सृष्टिकरता हादसे फिर आस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 কোনো কিছুই তার অনুরূপ নয় তিনি সব শুনেন সব দেখেন সুরা সুরা আয় এগারো আল্লাহ এমন সময় অবতরণ করেন যখন সবাই গুণাহ করছে অথবা ঘুমাচ্ছে তারা হারাম কিছু দেখছে বা হারাম কিছু পান করছে অথবা তারা গভীর ঘুমে অচেতন পৃথিবীর বেশিরভাগ লোকই এমন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 যে সৎ কর্ম সম্পাদন করে এবং সে ইমানদার পুরুষ হোক কিংবা নারী আমি তাকে পবিত্র দান করব দুনিয়াতে এবং প্রতিদানে তাদেরকে জান্নাতে উত্তম কাজের কারণে প্রাপ্য পুরস্কার দিব যা তারা করত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 তোমাদের উপর যেসব বিপদ আপদ পতিত হয় তা তোমাদেরই কর্মের ফল এবং তিনি তোমাদের অনেক গুণা ক্ষমা করে দেন সুরা সুরা আয়াত্রিশ ওসাল আয়লা সৈন মোহাম্মদ ওলা আলহামদুলিল্লাহ রবিআ